চতুর্িংশ দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে চারটার পর স্কুলের ছুটি হইল মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবদন বসিয়া আছেন সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন ছোট নরেন ও রাম আসিয়াছেন নরেন্দ্র আসিয়াছেন মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন বাটির ভিতর হইতে বলরাম থালাই করিয়া ঠাকুরের জন্য মোহন ভোগ পাঠাইয়াছেন কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে শ্রীরামকৃষ্ণ মোহন ভোগ দেখিয়া প্রতি বলিলেন ওরে মাল এসেছে মাল মাল খা খা সকলে হাসিতে লাগিল ক্রমে বেলা পড়িতে লাগিল ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন সেখানে আজ উৎসব ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন সঙ্গে মাস্টার পশ্চাতে আরও দুই একটি ভক্ত দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিকারী গান গাহিতেছে রামনাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন দক্ষিণাশ্র দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে এই এইরূপভাবে খানিক্ষণ দাঁড়াইয়া রহিলেন মাস্টারকে বলিলেন বেশ সুর একজন ভক্ত ভিক্ষুককে চারিটি পয়সা দিলেন ঠাকুর বসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন হাসিতে হাসিতে মাস্টারকে বললেন হ্যাঁগা কি বলে হংসের ফৌজ আসছে সালারা বলে কি সকলে হাসিতে লাগিল